আউজুবি রহমানহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম রাজা সৈম্মদ ও আসাহাবিদিম আমরা আলোচনা করছিলাম সাইদিনা দাউদ আলাই সাল্লামের কাহিনী আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ মোহাম্ম সঈদিনা দাউদ আলাই্লামকে কি কি বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো আমরা আটটি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামতগুলো লাভ করার পর দাউদ দাউদাম কিভাবে তিনি আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শোকর আদায় করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন অতপ্পর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুদ বাহিনীকে পরাজিত করে দিলেন এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে দান করলেন রাজত্ব এবং হিক্মা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন ও আল্লাহ আলোসবাহ দাউদ্দুল্লাহ দান করলেন হিকমা দান করলেন এবং আরো শিক্ষা দান করলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে তবে বিশেষভাবে আল্লাহ মহামতাল তার পছন্দনীয় বান্দা তার মনোনীত আম্বিয়াদেরকে আরো বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন কিছু মুজিজা দিয়ে থাকেন যা বাকি মানুষদের থেকে তাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে আল্লাহ তিনি বলেন যদি না ইন আল্লাহ গাফুর রহিম নিশ্চয় আল্লাহ নিশ্চয় এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ সুহ আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করে থাকেন তবে আমরা সহজে মনে রাখার জন্য এবং আলোচনার বিষয়বস্তুকে অন্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সংখ্যা ক্রম উল্লেখ করব গণনা করে মনে রাখতে যাতে সহজ হয় যে আল্লাহ মোহাম্মতাল্লাহ দাউদাল্লামকে কি কি নিয়ামত দিয়েছিলেন অলরেডি আমরা দুইটি নিয়ামের কথা উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে রাজত্বের কথা এবং আল্লাহ মহম্ম আরও দিয়েছেন হিকমা দুই নম্বর প্রজ্ঞা দিয়েছেন এক একজন নবীকে আলসুবা মাতাল এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন মুজিজা দিয়েছেন তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যে আলসুফতাল্লা তার প্রত্যেক নবীকেই দিয়েছেন জ্ঞান এবং হিকমা এই দুইটি বিষয়কে আলসুব প্রত্যেক নবীর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন হিকমা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিকমা হচ্ছে কোনো একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এবং জ্ঞানকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা বুঝতে পারার ক্ষমতা জ্ঞানকে কাজে লাগানোর হিকমা আরেকটি অর্থে এটাকে এভাবে বলা যায় হিকমা হচ্ছে যখন আপনি মানুষের সামাজিক কার্যাবলী পরিচালনা করবেন বা পাবলিক অ্যাফেয়ার্সকে পরিচালনা করবেন এটা পরিচালনার জন্য একটি যোগ্যতা প্রয়োজন বোধশক্তি প্রয়োজন এটাকে আমরা বলতে পারি হিকমা হিসেবে আল্লাহ কুরানে বলেছেন ও আল্লাহা এবং আল্লাহ সুবাহ দাউদকে আরও শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুবাহ শুধুমাত্র রাজত্ব এবং হিক্মা নয় দাউদ আলাহিস্লামকে আরো বেশ কিছু অসাধারণ মর্জিজা এবং অনন্য গুণাবুলি দিয়েছিলেন যার মধ্যে প্রথম হচ্ছে দাউদ আলাহিস্লামের কণ্ঠস্বর দাউদ আলাহিস্লামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী অসাধারণ কণ্ঠস্বর সাহাবি আবু মুসা আল্লাহ শারি রাজিয়াল তালহ তার কুরআ তিলওয়ার্নহ তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর রাসুল্লাহ সাল্লাহ আবু মুসা আল্লাহ শাহরিকে বলতেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি বাসী তোমাকে দাউদের সেই কণ্ঠের কিছু অংশমাত্র দেওয়া হয়েছে দাউদ আলাহিস্লামের কণ্ঠ এত সুমধুর ছিল তিনি এই নিয়ামতকে কাজে লাগাতেন কিভাবে তার প্রতি যে কোরআন প্রেরিত করা হয়েছিল সেই কুরআনকে তিলাওয়াত করার কাজে তার প্রতি যে কোরআন এর অর্থ হচ্ছে দাউদ আলাহিস্লামের সময়ে যে কিতাব আল্লাহ সাহায্য তাল্লাহ নাজিল করেছিলেন সেই জাবুর কিতাব তিলাওয়াত করার জন্য দাউদ আলাহিস্লাম তার সেই অসাধারণ কণ্ঠকে ব্যবহার করতেন এটা হচ্ছে আরেকটি নিয়ম যে আল্লাহ দাউদামকে দিয়েছিলেন অনেক রাসুলকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি কিতাব দান করেছেন কিন্তু আমাদের নিকটে পাঁচটি কিতাবের কথা আমরা জানি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কুরআন এটা এসেছে মোহাম্মদ সাল্লা প্রতি ইনজিল বা বাইবেল এটা এসেছিল ইসা আলাহাল্লামের উপর তাওরাত এসেছে মোসা আলাহামের উপরে চার নম্বর জাবুর কিতা এটা এসেছে দাউদামের উপরে দাউদের মর্যাদা পেয়েছেন এবং পঞ্চম কিতাবগুলো সেগুলো হচ্ছে ইব্রাহিম আলাহালামের উপরে নাজিল করা হয়েছিল পঞ্চম মর্যাদা বা নিয়ামত যা দাউদলাহলামকে আল্লাহ মহামা দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদুল্লাহাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাহত করতেন এবং আল্লাহ সুহামতাল্লাহ তাজবি জিকির পাঠ করতেন এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক এগুলো দাউদামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত তারাও একই সঙ্গে আল্লা সুফাহতাল্লাহর তাসবি পাঠ করত এবং দাউদ আলাহিসাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত এক অসাধারণ সিঙ্ক্রনাইজেশন আল্লাহ সুহামতাল্লাহ কুরআন এটাই বলেছেন আমি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরাও দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও ইয়া এই আব্দের অর্থ হচ্ছে রিপিট করা পুনরাবৃত্তি করা আল্লাহ সুহামতাল্লাহ এই বিশাল পর্বতমালাগুলোকে এবং পাখিদের ঝাঁককে আদেশ দিচ্ছেন দাউদ যা তিলাওয়াত করছে সেটাকে পুনরাবৃত্তি করতে সোহান আল্লাহ চিন্তা করুন এই পরিস্থিতি দাউদ সালাম তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাওয়াত করছেন এবং এই তিলাওয়াতকে পুনরাবৃত্তি করছে বিশাল পর্বতমালা এবং পাখির ঝাঁক সোহান আল্লাহ আমাদের চারপাশে এই সৃষ্টি জগতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ সুহামাতাল্লা সৃষ্টি করেছেন এবং এই প্রত্যেকটি বস্তু কিংবা প্রাণী কিংবা জীব এসব এবং প্রশংসা কে ঘোষণা করে চলেছে প্রতি মুহূর্তে বলেছেন এমন কিছু নেই যা তার স্বপ্রশংস পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের এই পবিত্রতা এবং মহিমা ঘোষণা তোমরা অর্থাৎ মানুষেরা অনুধাবন করতে পারো না বজ্রপাতের শব্দ মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় আমরা আকাশে বিদ্যুৎ ঝলক দেখি এবং একটি জোরালো শব্দ আমরা শুনতে পাই যেই শব্দের প্রচন্ডতায় এমনকি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই বজ্রপাত আসলে কি কুরআন বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ সুহামতা আল্লাহ আল্লাহ ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেজ সব হয়ে আল্লাহ পবিত্রতাকে ঘোষণা করছেন কুরানি আল্লাহ সুবাহ বলেছেন বজ্র নিনাদ বা বজ্রের এই ডাক বজ্রপাত এটা মহিমা ঘোষণা করছে আল্লা সুতার প্রশংসার সাথে এবং সাথে ফেরেস তারাও সুতরাং বজ্রপাত সম্পর্কে কুরআনের কথা আল্লাহ আল্লা সুহাম কথা হচ্ছে এই বজ্র আল্লাহ করছে পবিত্রতা ঘোষণা করছে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর তাজবি আল্লাহর প্রশংসা এখন এই তথ্য যদি আপনি কোন একজন দুনিয়াবি ব্যক্তিকে বলেন যে বজ্রপাতে শব্দ হচ্ছে আল্লাহর প্রশংসা কিংবা কোন একজন বিজ্ঞানীকে বলেন আবু হাবিদকে বলেন সে কি জবাব দিবে সেই বলবে তুমি নির্বোধের মতো কথা বলছ আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি বজ্রপাতের শব্দ আসলে প্রত্যেকে আসে সে বলবে বজ্রপাত মূলত এক ধরনের শব্দতরঙ্গ বিদ্যুৎ চমক থেকে এটা সৃষ্টি যখন বিদ্যুৎ চমক হয় তখন বাতাসে একটা শূন্যস্থান তৈরি হয় আর সেখানে এই মেঘের চার্জজনিত ঘর্ষণের কারণে সৃষ্ট ঘাত তরঙ্গ বাতাসের মধ্যে প্রবাহিত হয়ে আসে আর সেটাকেই তুমি বজ্রপাত হিসেবে শুনতে পাও আমরা তাকে বলব দেখুন ভাই আপনি যা বলেছেন আপনার কথা ভুল নেই কিন্তু আপনাকে বোঝার জন্য একটি উদাহরণ করতে চাই এরপর তাকে বলা যেতে পারে কল্পনা করুন একটি পিঁপড়ার রাজত্বের কথা পিঁপড়ার সাম্রাজ্য সেখানে পিঁপড়াদের মধ্যে কিছু লোক বা কিছু পিপরা রয়েছে যারা বিজ্ঞানী কিছু আছে গবেষক এরকম তো পিপরারা একটি সিদ্ধান্ত নিল যে মানুষ নামে যে একটি আজব প্রাণী তারা দেখতে পায় এই মানুষের উপরে তারা কিছু গবেষণাপত্র তৈরি করবে রিপোর্ট তৈরি করবে প্রতিবেদন তৈরি করবে এই চিন্তা করার পরে তারা কিছু রিপোর্টার প্রতিবেদক পিপরাকে যে তুমি মানুষদের সাথে থাকবে এবং তাদের সমস্ত কার্যক্রমকে লিপিবদ্ধ করবে এরপর রিপোর্টার পিঁপড়ায় এসে একজন মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল ঘটনাক্রমে দেখা গেল সেই মানুষটি ছিল একজন মুসলিম আল্লাহর অনুগত বান্দা সেই মুসলিম মানুষ তিনি বসে আল্লা করছেন তিনি বলছেন সুবহান তার পর্যবেক্ষণ লিখতে শুরু করল পিপরা তার রিপোর্টে লিখল যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুললো জিহুবাকে নড়াচড়া করাল এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হল এবং একটা শব্দ শোনা গেল জীব আর ঠোঁটের নড়চড়ার ফলে যে শব্দ উৎপন্ন হলো সেটা বায়ুতরঙ্গে বা বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হিসেবে ভেসে যখন আমার কানে এসে পৌঁছালো তখন আমি একটি শব্দ শুনলাম পিঁপড়ার এই রিপোর্ট পিপড়া সাম্রাজ্যে গিয়ে এসে পেশ করল পিপরাটি বলল কি পিপরা বলল আমি মানুষটির কাছ থেকে একটি শব্দ শুনেছি মুখ এবং জিহবা নড়াচড়া করার ফলে সেই শব্দ তরঙ্গ বের হয়ে আসে এরপর বাতাসে পরিবাহিত হয়ে আমার কানে এসে পৌঁছেছে এই তথ্যে কোনো ভুল নেই এটা পিপড়ার জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ পিপরা মানুষের ভাষা বুঝতে সক্ষম নয় কিন্তু সেই মানুষটি মুসলিম ব্যক্তি তিনি কি বলেছিলেন তিনি বলেছেন সুফান আল্লাহ আল্লাহর প্রশংসা ঘোষণা করেছেন কিন্তু নয় সে তার বোঝার ক্ষমতা অনুসারে তার পর্যবেক্ষণ অনুসারে সেটাকে সে ব্যাখ্যা করেছে ঠিক একইভাবে বজ্রপাতের শব্দকে আপনি হয়তো পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করছেন কারণ আমরা এই বজ্রপাত বা কোন প্রাকৃতিক শব্দ এগুলোর ভাষা বুঝতে সক্ষম নই বজ্রপাতের ভাষা আমরা বুঝি না কিংবা পাখিদের ভাষা পাখির আলোস ভাতার তাজভি ঘোষণা করছে আমরা পাখিদের ডাক শুনছি কিন্তু সেই ভাষাকে আমরা বুঝতে পারছি না মৌমাছির মৌমাছির ভাষাকে আমরা বুঝতে পারছি না কিংবা আলোস ভমাতালার কর্তৃক সৃষ্ট অন্য যে কোনো প্রাণীর ভাষাকে বুঝতে আমরা সক্ষম নই কাজেই এটা আমরা আমাদের সীমিত জ্ঞান হয়তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আমাদের মতো ধারণা নিয়ে আমরা বসে আছি কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ করে চলেছে আল্লাহ তাজবি ঘোষণা করছে সাইদিন দাউদ আলা এবং তার ছেলে সুলাইমন আলাহিসাল্লামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন দাউদুল্লাহলামের বৈশিষ্ট্য আরেকটি বেশি ছিল যেটা তার ছেলে সুলাইমানের ছিল না যেটা আমরা বলছিলাম যে দাউদ আলাহিস্লাম যখন তাজবি পাঠ করতেন আশেপাশের অন্যান্য সৃষ্টি তারাও দাউদ আলাহিস্লামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দাউদ আলাহিস্লামের তাজবিকে পুনরাবৃত্তি করত এবং যোগদান করত নিঃসন্দেহে এটা একটি মসজিদে একটি সম্মান জালাসুবাহতাল্লাহ দাউদ আলাহিস্লামকে দিয়েছেন এবং বিভিন্ন আম্বিয়াদেরকেও এভাবে আল্লাহ সুহামতাল আল্লাহ বিভিন্ন মসজিদা দান করেছেন দাউদালাম তাজরি পাঠ করতেন সুবিশাল পর্বতমালা এবং পাখির সেটা হচ্ছে বলেছেন আর আমি তার জন্য করে দিয়েছিলাম। লোহা বা ইস্পাত আয়রন এটা দাউদুল্লা ইসাল্লাম তার হাতে নরম হয়ে যেত এবং তিনি যেভাবে খুশি সেটাকে আকৃতি দান করতে পারতেন বাঁকাতে পারতেন যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় অলরেডি মানুষ লোহা নামক ধাতুটির সঙ্গে পরিচিত এটাকে তারা ব্যবহার করতে পারে কিন্তু এটাকে প্রসেস করার কোন পদ্ধতি মানুষ জানত না ফলে এই ধাতুকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ করা এটা ছিল খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটি ব্যাপার আল্লাহ সেটাকে যেভাবে শিখালেন কিভাবে এই শক্ত ধাতু লোহাকে কাজে লাগিয়ে ঢাল বর্ম ইত্যাদি তৈরি করা যায় নিঃসন্দেহে সেটা ছিল সেই সময়ের একটি সেরা আবিষ্কার নতুন প্রযুক্তিগত আবিষ্কার তখনও মানুষ লোহা দিয়ে বর্ম তৈরি করতো কিন্তু সমস্যা ছিল সেগুলো ছিল সলিড লোহার একটি পাত বা শীত যেগুলো ছিল ওজনে খুবই ভারী সেটাকে বিভিন্ন আকৃতি দিতে মানুষ সক্ষম ছিল না যোদ্ধারা বা সৈনিকেরা সেই ভারী লোহার পাত ব্যবহার করতো কিন্তু সেখানে দুইটি সমস্যা সৃষ্টি হতো এক নম্বর সেগুলো ছিল ওজনে খুবই ভারী সেগুলো পরিধান করার পরে স্বাধীনভাবে নড়াচড়া করা এটা সম্ভব ছিল না এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা কারণ সেগুলো ছিল সলিড লোহার একটা শক্ত পাত সেখান থেকে ডিস্ক হয় এমন ছাঁচ তৈরি করতে হয় যেটা মানুষের দেহের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাউদ লোহা থেকে পাতলা চাকতি তৈরি করতেন একটা চাকরির উপর আর একটা লাগিয়ে দিতেন সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে করা লাগিয়ে বা লাগিয়ে সংযুক্ত করতেন এভাবে ধীরে ধীরে একটার পর একটা অংশ যুক্ত করে সম্পূর্ণ মানব দেহকে সুরক্ষা দান করতে পারে এরকম একটি বর্ম তিনি নির্মাণ করতে জানতেন আল্লাহ তাকে এই ইলম শিক্ষা দিয়েছেন এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই বর্ম সম্পূর্ণ দেহকে ঢেকে দিতে পারত ফলে সেই দুইটি সমস্যা দূর হয়ে গেল ভারী ওজনে এটা দূর হয়ে গেল এবং স্বাধীনভাবে নড়াচড়া করতে পারার যে অক্ষমতা সেটাও দূর হয়ে গেল কারণ দাউদ আলাহিস্লাম যে বর্ম তৈরি করছিলেন সেগুলো ছিল ওজনে খুবই হালকা চাকরি বা ডিস্কের মাধ্যমে তিনি এগুলো তৈরি করছিলেন একই সঙ্গে এই নতুন বর্ম ছিল বেশ নমনীয় খুব স্বাধীনভাবে নড়াচড়া করা যেত এবং একই সঙ্গে যেহেতু এটা লোহারি তৈরি করা আগের বর্মের মতোই একই রকম সুরক্ষা প্রদান করত। আল্লাহ সুহাম তালা এই নিয়ামত সম্পর্কে কোরআনে কি বলেছেন আর আমি তাকে তোমাদের জন্য বর্মনির্মাণ শিক্ষা দিয়েছিলাম আল্লাহাল তাকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য বর্মনির্মাণ করা আল্লাহাল্লাহ আরো বলেছেন যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে অন্যত্র একটি আয়তাল এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করা আংটা গুলোকে যথাযথ সংযুক্ত করব এবং সৎ সম্পাদন করো ওহান আমলে সলেহ করো তোমরা যা কিছু করছো আমি তা পর্যবেক্ষণ করছি আমি তা দেখছি পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন করা যথাযথভাবে সংযুক্ত করতে খুব বেশি বড় আকৃতির তৈরি করো না কারণ বড় আকৃতির হয়ে গেলে সেগুলো হয়তো শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে আবার যদি খুব ক্ষুদ্র আকৃতির হয়তো ব্যবহারে অনুপযুক্ত হয়ে পড়বে কাজেই আল্লাহ মহামতাল তাকে বলছেন সেগুলোকে যথোপযুক্ত মাপে সঠিক মাপে তৈরি করো এই বিষয়টাকে আমরা বর্তমানে ব্যাখ্যা করে এভাবে বলতে পারি যে এটা হচ্ছে একটা সময়ের সেরা আবিষ্কার নতুন প্রযুক্তিগত আবিষ্কার এমন একটা আবিষ্কার যে আবিষ্কার একটি জাতিকে অন্য জাতিগুলোর থেকে সামনে গিয়ে দেয় এটা নিঃসন্দেহে দাউদ আলামের প্রতি আল্লা সালার একটি মজিজা ছিল কিন্তু এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা লাভ করতে পারি একটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বর্তমান সময়েও আমরা বিভিন্ন রকমের নতুন প্রযুক্তিগত আবিষ্কার নতুন যুগান্তকারী আবিষ্কারগুলোকে দেখি সেই আবিষ্কারগুলো হতে পারে উড়োজাহাজ প্লেন কিংবা আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা কম্পিউটার ইন্টারনেট কিংবা গাড়ি ইত্যাদি ইত্যাদি এই আবিষ্কারগুলোর প্রতি এবং যারা এই বিষয়গুলো আবিষ্কার করে থাকেন সেই ব্যক্তি গবেষক বিজ্ঞানী কিংবা নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের প্রতি আমাদের মানসিকতা কেমন এবং আল্লাহ মাতার প্রতি আমাদের মানসিকতা কেমন যদি প্রশ্ন করা হয় তারা সবাই বলবেন হ্যাঁ এগুলো আল্লা সু মহাম্মাত আল্লা সৃষ্টি আল্লাহ মহামতাল এই প্রকৃতির উপাদান থেকেই এগুলোকে তৈরি করা হয়েছে আমরা বিশ্বাস করি আল্লা সহ্লা এই সক্ষমতা দান করেছেন কিন্তু যদিও এগুলো আমরা মুখে বলছি অবচেতন মনে আমরা এই কৃতিত্ব এই আবিষ্কারগুলোর জন্য মানুষের দিকেই আরোপ করে থাকি যারা প্রস্তুতকারক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তাদেরকে আমরা মুগ্ধতার চোখে দেখি তাদেরকে আমরা এগুলোর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই তাদের দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে থাকি কিভাবে তারা এই বিষয়গুলো আবিষ্কার করলেন নির্মাণকারী প্রতিষ্ঠান হতে পারে আইভিএম ইন্টেল টয়টা সনি ইত্যাদি এগুলোর প্রতি আমরা মুক্ত হয়ে সম্পর্কে আমরা অনেক উচ্চ ধারণা পোষণ করে থাকি সেটা নিউটন হোক অথবা টমাস আলবা এডিসন বেল আইনস্টাইন স্টিফেন হকিং যেই হন না কেন এই আবিষ্কারগুলোর জন্য খুব কম সময়ে সচেতনভাবে আমরা আল্লাহ সহলার প্রতি সুক্রিয়া আদায় করে থাকি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি যেমন খুব অল্প ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি তিনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা দিয়েছেন এই গাড়ি দিয়েছেন কিংবা কোনো একজন ব্যক্তি তিনি বলছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জন্য এই আধুনিক আমাদের জন্য ইন্টারনেট কম্পিউটার এই সমস্ত বিষয়গুলো দিয়েছেন টেলিফোন দিয়েছেন উড়োজাহাজ দিয়েছেন যখন আমরা কৃতিত্ব দিই আমরা কৃতিত্ব দেই মানুষদেরকে এটা সত্য যে হ্যাঁ বাস্তবতা এটা সত্য যে বাস্তবতা হচ্ছে এই আবিষ্কারগুলো কোন মানুষের মাধ্যমেই ঘটেছে কিন্তু সেই মানুষকে বা সেই প্রতিষ্ঠানকে এই কাজগুলো করার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুতল্লা সেই বর্ম নির্মাণ করা সেটার ব্যাপারে কি বলেছিলেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে এরপর আল্লাহ সুহামতাল্লাহ আয়াত শেষ করেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ কি বলেছেন ফাহাল আন তুম শাহ কিরুন অতএব তোমরা কৃতজ্ঞ হবে কি কার প্রতি কৃতজ্ঞতার কথা বলা হচ্ছে আয়তের প্রথম অংশেই তার উত্তর রয়েছে আল্লাহ সুমতাল বলেছেন আমি তোমাদের জন্য এই নির্মাণ শিক্ষা দিয়েছিলাম সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলা হচ্ছে আল্লাহ মহম্মতাল্লার প্রতি দাউদের প্রতি নয় আল্লাহ সুমতাল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে কারণ এই আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে আল্লা সুহাম্মাল্লা প্রাপ্য একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যত ধরনের প্রযুক্তিগত আবিষ্কার যন্ত্রপাতি আমরা লাভ করি এগুলোর জন্য প্রথম কৃতিত্ব প্রধান কৃতিত্ব একমাত্র কৃতিত্ব আল্লাহ সুতালার তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে অনুগ্রহ হিসেবে আল্লাহতাল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন এবং যে ব্যক্তিদের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে জাতির মাধ্যমে আল্লাহ সুমাতা এই বিষয়গুলো দান করেন এটা তাদের জন্য একটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা এই অর্থে কারণ তাদের প্রতি লক্ষ্য করা হয় এই নিয়ামতগুলো লাভ করার পরে তারা কাকে কৃতিত্ব দিচ্ছে কোন কাজে ব্যবহার করছে তারা এর প্রতি প্রতিযুক্ত সুক্রিয়া আদায় করছে কিনা শেখ আনোয়ার একটি ঘটনা উল্লেখ করে বলেছেন ফ্রান্সে একজন মুসলিম পিএইচডি ছাত্র সে তার অসাধারণ গবেষণাপত্র প্রস্তুত করল প্রস্তুত করার পরে সে পিএইচডি পেপারের প্রচ্ছদে লিখে দিল সমস্ত প্রশংসা আল্লা সুমাতার জন্য আর যদি এই গবেষণায় কোনো ভুল থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে ওই ছাত্রের শিক্ষক ছিলেন একজন নাস্তিক সেই শিক্ষক তিনি বললেন তুমি এতগুলো বছর এই গবেষণার পেছনে সময় দিয়েছ আর যখন গবেষণাপত্র তৈরি করলে তখন কিনা না সমস্ত কৃতিত্ব দিচ্ছ এমন এক সপ্তাহকে যে তোমার জন্য কিছুই করেনি চার বছর ধরে তুমি এর পেছনে শ্রম দিয়েছ আর বলছ যা কিছু ভুল তা তোমার পক্ষ থেকে সমস্যা কি তুমি কি স্বাধীনভাবে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো না তুমি একজন ডক্টরে ছাত্র আমি তোমাকে পিএইচডি ডিগ্রি দিতে যাচ্ছি আর তুমি কিনা এখনো সে কেলে মানসিকতার অধিকারী হয়ে আছো এই ঘটনাকে সায়খানো আর উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন যে কিভাবে মানুষ তার কোন একটি সামান্য কাজের জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে আরোপ করতে চায় আল্লাহ সুতাওয়ালাকে কোন কৃতিত্ব দিতে যায় না অথচ আমাদের সমস্ত কাজের জন্যই বলা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এটা করার সুযোগ দিয়েছেন সক্ষমতা দান করেছেন বিভিন্ন উপকরণ যন্ত্রপাতি চারপাশে যা কিছু আমরা দেখি এগুলো আল্লা সাল্লার পক্ষ থেকে হয়তো কোনো মানুষের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় প্রত্যেকটি আবিষ্কার লক্ষ্য করলে দেখা যায় এটা কোনো না কোনোভাবে একটি আকস্মিক ঘটনার ফলাফল বিজ্ঞানীরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছিলেন হঠাৎ করে তারা ভিন্ন কিছু আবিষ্কার করে ফেললেন কে তাদেরকে এই সক্ষমতা দান করলেন যেমন বিজ্ঞানী নিউটনের ক্ষেত্রে মহাকর্ষ সূত্র অবিকর্ষ সূত্র এই বিষয়গুলো সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে যে তিনি একদিন বাগানে বসে আছেন হঠাৎ করে গাছ থেকে একটি আপেল পড়ল তিনি তাকিয়ে দেখলেন আকাশে চাঁদ আছে যেভাবে গাছ থেকে আপেল পরে যাচ্ছে পৃথিবীর টানে মহাশূন্য ভেসে থাকা সেই গ্রহ উপগ্রহগুলো তারা কেন ছিটকে পড়ে যাচ্ছে না এই প্রশ্ন তার মধ্যে জেগে উঠল পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র যদিও এটাকে অনেকে বলেছেন যেটা একটি গল্প বা একটি কাহিনী মাত্র কিন্তু অন্যান্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যেমন ধরুন আবিষ্কারের ক্ষেত্রে সেটা ছিল একটি আকস্মিকা কাজ করছিলেন গবেষণা করছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে এর মধ্যে হঠাৎ করে তারা পেনিসিজেন আবিষ্কার করে ফেললেন আরো অন্যান্য অনেক ক্ষেত্রেই ক্ষেত্রে এটা দেখা যায় ভিন্ন একটি বিষয় কাজ করতে গিয়ে তারা নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেলেন কে তাদেরকে এসে সঠিক সময়ে সঠিক বিষয়টি আবিষ্কার করার তৌফিক প্রদান করেন কে তাদেরকে সেই সময়ে তাদের মনোযোগকে সেই দিকে ঘুরিয়ে দিয়েছিলেন কে তাদেরকে সুযোগ দিয়েছেন তফিক দিয়েছেন আল্লাহ যদিও মানুষ বলে থাকে এগুলো হচ্ছে কিন্তু আল্লাহ সৃষ্টি জগতে কাকতাল বলে আকস্মিক ঘটনা কোইনসিডেন্স বলে কোনো কিছু নেই কারণ আল্লা সুবাহ এই আসমান জমির সৃষ্টি করার ৫০ হাজার বছর পূর্বে তিনি আমাদের ডাকদীরকে কিতাবে লিপিবদ্ধ করেছেন তাদের অনুসারে সংগঠিত হচ্ছে এটাই আল্লাহ পক্ষ থেকে পৃথিবীতে আকস্মিকভাবে হঠাৎ করে কোন কিছু ঘটে না আল্লাহ মহামতাল কোরআনে দাউদ ইসলামকে আরেকটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অসাদুল কাহু ও তাই নাহুল হিকমাতা ওয়া ফসলাল কিতাব। আয়াতের অর্থ আল্লাহমতাল বলছেন আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমা এবং কথা এবং সিদ্ধান্তে ন্যায় পরায়ণতা ফাসলিল এটা এটাকে আমরা উল্লেখ করতে পারি সপ্তম নিয়ামত হিসেবে যে আল্লাহমাতাল্লাহ দাবদুল্লাহিসাল্লামের প্রতি দিয়েছিলেন স্থিতিশীলতা স্টাবিলিটি তার সাম্রাজ্যে আল্লাহমতাল্লাহ স্ট্যাবিলিটি দিয়েছেন স্থিতিশীলতা দিয়েছেন এবং দাউদাল্লাহিস্লামের মানসিকতাকে আল্লাহ সুহামতাল্লাহ হিকমা দিয়েছেন এবং আল্লাহ বলছেন এই দুটি গুণ দাউদের যে বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকাকে সহায়তা করেছে আল্লাহ সুমত দাউদামকে একটি শক্তিশালী রাজত্ব দিয়েছেন এবং এমন রাজত্ব দেননি বিশাল রাজত্ব কিন্তু অস্থিতিশীল তাহলে সেটা অশান্তি এবং বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় তা নয় আল্লাহ সুহামকে দিয়েছেন একটি শক্তিশালী সাম্রাজ্য সেই সময়টা ছিল বনী জাতির গোল্ডেন এই স্বর্ণযুগ শ্রেষ্ঠ সময় দাউদ এবং সুলাইমানের যুগ সেই সময়ে তারা তাদের সাফল্যের শেখরে পৌঁছিয়েছিল সেই সাম্রাজ্যের ভিত্তি কি ছিল সেই সাম্রাজ্যের ভিত্তি ছিল বিশুদ্ধ তাওহিদ আল্লাহ সুহাম একত্রবাদের ধারণা তাউহিদের রাজত্ব তাওহিদের সাম্রাজ্য ইসলামের সাম্রাজ্য কিন্তু যখন থেকে বণীসরা তাদের দিনের ব্যাপারে আপোষ করতে শুরু করল দিন থেকে দূরে সরে যেতে শুরু করল তখন থেকে তারা ধ্বংসের পথে নামতে আল্লাহ সব তাল স্থিতি দিয়েছিলেন এবং রাজত্ব ছিল শক্তিশালী এবং আল্লাহ সুবাদ ওয়াফাসলীল খিতাব তাকে দিয়েছি কথা এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণতার সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা দাউদ আল্লাহাম তিনি ছিলেন একজন শাসক তিনি যদিও একজন নবী ছিলেন একই সঙ্গে তার ভূমিকা ছিল আরেকটি তিনি ছিলেন রাষ্ট্র নেতা রাষ্ট্রপ্রধান একজন রাজা বা শাসক হিসেবে তাকে শত্রুদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হতো অথবা চুক্তি সাধন করতে হতো আভ্যন্তরীণ বিভিন্ন সংঘাতের নিষ্পত্তি করতে হতো অনেক বিবাদপূর্ণ বিষয়ের সমঝোতা করতে হতো কাজে এইরকম একটি দায়িত্বের জন্য সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তে অটল থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একই সঙ্গে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি দাউদাল্লাম একজন শাসক ছিলেন কিন্তু কেমন শাসক ছিলেন নিঃসন্দেহে একজন ন্যায় পরায়ণ শাসক তিনি ছিলেন একজন ন্যায় পরায়ণ শাসকের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করতে পারার ক্ষমতা ন্যায় বিচার নিশ্চিত করা এই কাজটি করার জন্য সিদ্ধান্তে অটল থাকা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারার ক্ষমতাটি বিশেষভাবে প্রয়োজন আল্লাহালকেলামের মধ্যে গল্প একটি ঘটনা প্রশিক্ষণের মাধ্যমে দাউদুল্লাহাম এই গুণটি লাভ করেন তারবিয়ার মাধ্যমে তারবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারবিয়া মানে হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে একটি অবস্থা থেকে উন্নততর আরেকটি অবস্থায় পৌঁছানো উদাহরণস্বরূপে আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রাসুল্লাহ আসালামের সাহাবা রাজিয়াল হুম তাদের কালাসুভালা বিভিন্ন কঠিন বিভিন্ন কঠিন পরীক্ষা সম্মুখীন করেছেন বিভিন্ন অগ্নি পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলেছেন বছরের পর বছর ধরে এলা শুভামাত তাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে উত্তীর্ণ করেছেন যখন তারা উত্তীর্ণ হলেন সর্বোচ্চ ফলাফল নিয়ে তারা উত্তীর্ণ হলেন পরবর্তীতে আমরা দেখতে পাই সাহাবা রাজিউলান হুম যে পরিস্থিতি তাদের সামনে আসুক না কেন তার কখনোই ব্যর্থ হননি কারণ তারা ছিলেন আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের স্কুলের ছাত্র সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন তার বিয়ার মাধ্যমে তারা এমন এক স্তরে উত্তীর্ণ হয়েছিলেন যেখান থেকে পরবর্তীতে তারা ইসলামের এই সুমহান বার্তাকে বহন করার যোগ্যতা অর্জন করেছেন তারা আর কখনোই ব্যর্থ হননি ঠিক একইভাবে আমরাও বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের মধ্যে নতুন গুণাবলীকে অর্জন করে থাকি এই কথাটি নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ সুহামতাল্লাহ রাসুল্লাহ সাল্লাহামকে চল্লিশ বছর সময় নিয়ে তাকে প্রস্তুত করেছেন রাসুল্লাহ সাল্লা জীবনের প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা উদ্দেশ্য ছিল একই কথা আমরা দেখতে পাই ক্ষেত্রে উপযোজ্য তাকে আল্লাহ সুবাহ বড় করেছেন ফেরাউনের প্রাসাদে সেখানে তাকে তার বিয়া প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই রকম ভাবে সঈদিনা ইউসুফ আলাহাম তাকে প্রস্তুত করা হয়েছে ঠিক তেমনি ভাবে পরীক্ষার মাধ্যমে যা তাকে সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার এই গুণ দাউদ পেয়েছিলেন সেই ঘটনাটি আসুন জানা যাক দাউদ একটি মেহেরাব ছিল একটি ইবাদতের জায়গা যেখানে তিনি নীরবে নিবৃত সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একই আল্লাহ ইবাদত করতেন এবং সেখানে তিনি কাউকে প্রবেশ করার অনুমতি দিতেন না একদিনের ঘটনা হঠাৎ করে দেয়াল টোপকিয়ে দুইজন ব্যক্তি আকস্মিকভাবে সেখানে প্রবেশ করল দাউদুল্লাহ ভাবে আল্লাহর ইবাদতে মগ্ন অবস্থায় আছেন তাজবি পাঠ করছেন জিকির করছেন এমন সময় হঠাৎ করে দেয়াল টোপকিয়ে গুরআ ভাষায় দুইজন ব্যক্তি দেয়াল টোপকিয়ে যখন আকস্মিকভাবে তার সামনে এসে উপস্থিত হল স্বাভাবিকভাবে দাউদুল্লাহ সাল্লাম চমকে গেলেন ঘটনার আকস্মিকতায় দাউদুল্লাম অবাক হলেন বিস্মিত হলেন আগন্ত দেখলো তারা যেভাবে প্রবেশ করেছে কাজে তারা বললেন না এরপর ভয় করবেন না আমরা বিবাদমান দুইটি পক্ষ একে অপরের প্রতি জুলুম করেছি বাড়াবাড়ি করেছি অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সুতরাং ওইখানে এসেই তারা সালামের কাছে উপস্থিত হয়ে একটি মামলা উপস্থাপন করলো এবং বলল যে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে এবং আমরা চাই যে আপনি আমাদের প্রতি ন্যায় বিচার করবেন অবিচার করবেন না আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন বিবাদের বিষয়টি কি ছিল একজন ব্যক্তি সে বললো এই ব্যক্তি হচ্ছে আমার ভাই সে নিরানব্বইটি দুম্বার মালিক আর আমি মালিক মাত্র একটি মাদি দুম্বার এরপরও সে বলে যে এটাও তাকে দিয়ে দিতে হবে এবং সে কথাবার্তায় আমার উপরে এর জন্য বল প্রয়োগ করে জোর করে প্রথম ব্যক্তি অভিযোগ করে বললো যে অপর ব্যক্তির কাছে নিরানব্বইটি দুম্বা আছে তার কাছে আছে মাত্র একটি এরপরও সেই ব্যক্তি এই একটা দুম্বাও তার কাছ থেকে ছিনতে চায় এবং এর জন্য তার উপরে বল প্রয়োগ করছে এটা হচ্ছে কোরআন আমাদেরকে যে ঘটনা বর্ণনা করছে তার বাস্তবতা বিস্তারিত বর্ণনা এই ঘটনা প্রসঙ্গে আমরা দেখতে পাই বিভিন্ন উৎসে বিভিন্ন রকমের কাহিনী প্রচলিত আছে কিন্তু সেগুলো সবগুলি হচ্ছে বনি শ্রেণী বর্ণনা যেহেতু কোরআন আমাদেরকে এখানে সঠিক ঘটনাকে বিস্তারিত বর্ণনা করে জানিয়ে দিচ্ছে কাজেই অন্যান্য এখানে শুধুমাত্র এই অভিযোগ যখন করল দাউদ্দলা সেই অবস্থায় ঘটনা শুনে সেখানে তিনি রায় দিয়ে দিলেন তিনি বললেন وَإِنَّكَ لَفِي خِلَطٍ إِلَّا يَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إلا, إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مِّنْهُمْ وَظَنَّ دَاوُودُ أَنَّ مَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর দিকে সংযুক্ত করার দাবি জানিয়ে তোমার প্রতি অবিচার করেছে এরপর দাউদুল্লাহাম বললেন শরীরদের মধ্যে অনেকেই এই ধরনের একে অপরের উপরে জুলুম করে থাকে ব্যতিক্রম দার আল্লাহর উপরে বিশ্বাসী এবং সৎকর্ম সম্পাদনকারী অবশ্যই এই ধরনের লোকের সংখ্যা খুবই অল্প দাউদুল্লা রায় দিলেন তিনি বললেন সে তোমার উপরে জুলুম করেছে তোমার আছে একটা দুম্বা এটাকে চিনিয়ে নেওয়া তার উচিত হয়নি এরপর দাউদুল্লাম একটা জেনারেল স্টেটমেন্ট দিলেন তিনি বললেন অংশীদার বা শরিকদের মধ্যে অনেকেই এই ধরনের একে অপরের উপরে জুলুম করে থাকে ব্যতিক্রম অল্প কিছু মোমিন বান্ধা যারা আল্লাহর উপরে বিশ্বাসী যারা সৎকর্ম সম্পাদনকারী অবশ্যই এই ধরনের লোকের সংখ্যা অল্পই হয়ে থাকে লক্ষণীয় দাউদ আলাহাম তিনি আল্লাহ রসুল্লাহামের সময়ের হাজার বছর আগের একজন নবী সেই সময়ের বাস্তবতা সম্পর্কেও দাওয়াজুল্লাহাম বলছেন যে অংশীদাররা শৌরিকরা একে অপরের উপরে জুলুম করতে চায় অংশীদারিত্বের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় প্রত্যেক অংশীদার নিজের জন্য এটা নিশ্চিত করতে চায় যে আমি সব থেকে ভালো জিনিসটা পাচ্ছি প্রয়োজনে একে অপরের উপরে জুলুম করে হলেও প্রত্যেক অংশীদার অপরজনকে বুদ্ধিতে চালাকিতে পরাস্ত করতে চায় এটা সব ধরনের অংশীদারদের মধ্যেই হয়ে থাকে তবে করা। যারা হচ্ছেন মোমিন যারা আল্লাহর উপর বিশ্বাসী নেপাদনকারী কাজে এই বিষয়টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের যে কোনো ধরনের কারবার বা ব্যবসার ক্ষেত্রে কারণ করা উচিত চুক্তিগুলো যেন পরিষ্কারভাবে লিখিত থাকে এবং বক্তব্য যেন স্পষ্ট হয় স্বচ্ছ চুক্তি থাকা যে কোনো ধরনের অংশীদারিত্ব কারবার বা ব্যবসার জন্য খুবই জরুরি দাউদুল্লাহাম যখন তার রায় ঘোষণা করে দিলেন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। তার সামনে উপস্থিত দুইজন ব্যক্তি তার চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন একদম বাতাসে মিশে যাওয়া যেটাকে বলে সেভাবে দুই ব্যক্তি দাউদুল্লাহামের চোখের সামনে বাতাসে মিশে গেলেন দাউদুল্লাহিসাল্লাম আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন ঘটনা কি ঘটেছে তিনি বুঝতে বললেন এই দুই ব্যক্তির দেয়াল টোপকে ভেতরে আসা তার কাছে একটি বিষয়ের ফয়সলা চাওয়া এই পুরোটাই ছিল আল্লাহ পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা এবং যে দুই ব্যক্তি তার কাছে এসেছিলেন তারা কোনটা তিনি নিজেই বুঝতে পারলেন তার জ্ঞানের মাধ্যমে কাউকে বলে দেওয়ার প্রয়োজন হল না যে দাউদ তুমি ফেল করেছ কিভাবে বুঝতে পারলেন তার কি ভুল ছিল দাউদুল্লাহ সাল্লামের ভুল ছিল তিনি মাত্র এক পক্ষের বক্তব্য শুনে রায় প্রদান করে দিয়েছেন অন্য পক্ষের বক্তব্য শুনেননি প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট আকর্ষণীয় ছিল নিরানব্বইটি দুম্বা একজনের কাছে থাকার বাকি একটা দুম্বা সে কিভাবে চাইতে পারে স্পষ্ট কাজেই দাউদুল্লাহাম অন্য পক্ষের বক্তব্য না শুনেই রায় প্রদান করে দেন কিন্তু এটাই ছিল আল্লাহ সুহার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ সুতাল তাকে পরীক্ষা করতে চেয়েছেন কেন পরীক্ষা করতে চেয়েছেন আমরা বলেছি শীঘ্রই দাউদুল্লাহ সাল্লামকে আরও বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ দুইটি গুণের প্রয়োজন সেগুলো হচ্ছে বিচার আচারের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করা এবং বিচক্ষণতা এ কারণেই ইবাদতরত অবস্থায় হঠাৎ করে দুইজন ব্যক্তি এসে এমনভাবে দাউদুল্লাহামের সামনে এসে হাজির হয় যেন দাউদুল্লাহাম চমকে যেন অপ্রস্তুত হয়ে যান এবং সেই মুহূর্তে তার কাছে বিচার চাওয়া হয় যেন ঘটনার আকস্মিকতার মধ্যে দাউদুল্লাহিসাল্লাম কি আচরণ করেন সেটাকে লক্ষ্য করা হয় দাউদুল্লাহ দ্রুতার সঙ্গে তাড়া ঘোরার মধ্যেই রায় দিয়ে দিলেন উত্তর দিয়ে দিলেন আল্লাহ সুহাম পক্ষ থেকে একটা পরীক্ষা যখনই দাউদআালামলেন যে তাকে আল্লাহ সুহামতাল্লাহ পরীক্ষা করছেন এবং তিনি একটা ভুল করে ফেলেছেন আর দেরি করা নয় সঙ্গে সঙ্গে দাউদুল্লাহামের কি প্রতিক্রিয়া ছিল আল্লাহ সুবাহতাল্লাহর প্রতি দাউদাম শীজদায় লুটিয়ে পড়লেন শীজদা অবনত হলেন আল্লাহুর বর্ণনা করে বলেছেন দাউদের খেয়াল হল স্মরণ হল যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল সিজদায় লুটিয়ে পড়ল এবং তার দিকে প্রত্যাবর্তন করল ফিরে এলো আর আমি তার অপরাধকে ক্ষমা করে দিলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা সুন্দর আবাসস্থল এবং পরবর্তী আয়তে আল্লাহ সেই বিষয়টি সম্পর্কে বলছেন অষ্টম নিয়ামত আলাস মহাত্মকে তান করলেন কিন্তু কখন দান করলেন দাউদ আলাহামকে সেই পরীক্ষা করার পরের ঘটনা হচ্ছে তাকে খলিফা করা হল তারা এই ভুল করা এবং ভুল করার পরে মানব জাতির খলিফার এই উচ্চ মর্যাদা লাভ এই প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তারা বলেছেন ভুল করার পরের দাউদ ভুল করার আগের দাউদের থেকে উত্তম হলেন যদিও তিনি ভুল করেছেন ভুল করার পর তিনি আগের অবস্থা থেকে উত্তম হয়ে ওঠেন কারণ তিনি তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন নিজেকে সংশোধন করেছেন ঠিক একইভাবে আমাদের জীবনে আমরাও অসংখ্য ভুল করে যাচ্ছি কিন্তু খুব কম সংখ্যক ভুল থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে নিঃসন্দেহে এই ভুলগুলো আমাদেরকে আরও উন্নতির পথে নিয়ে যাবে কারণ আমরা নিজেদেরকে সেখানে সংশোধন করে নিচ্ছে। ঠিক একইভাবে ভুল করার পরে দাউদুল্লাহ সাল্লাম শিক্ষা পেলেন শিখলেন সঠিকভাবে বিচার করার পদ্ধতি সম্পর্কে এবং সবর করার গুরুত্ব সম্পর্কে তিনি শিখলেন দুই পক্ষের বক্তব্য শোনা বিচারের পদ্ধতি সম্পর্কে এবং বিচার বা প্রদান করা এটা কখনোই তারা ঘুরার মধ্যে নয় এই মহা মহাগুরুত্বপূর্ণ শিক্ষাটি বিচারের ক্ষেত্রে তারা না করা এবং এই শিক্ষাগুলো তাকে উপযুক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রদান করল মানবজাতির খলিফা হওয়ার জন্য তাউদ আলাহিসাল্লাম আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেলেন ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাওবা করার মাধ্যমে তাওবা আল্লাহর দিকে ফিরে আসার আল্লাহ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা नेकमें सईयाना माध्यम सब्लावर्तन कर देवे ओकान अल्लाहू कफुरश्चय क्षमशी পরম দয়ালো আল্লাহ শুধুমাত্র এটাই বলছেন না যে তওবা করলে আমাদের গুন খাতাকে শূন্য করে দেবেন তা নয় আল্লাহ সুহাম বলছেন যদি আমরা আন্তরিকভাবে ভাবে তওবা করি আল্লাহ সুহামতাল দিকে ফিরে আসি আমাদের অতীতের মন্দ কাজগুলোকে আল্লাহ সুহাম তাল্লা নেক আমলে পরিবর্তন করে দেবেন সুবাহ আল্লাহ মন্দ কাজ করতে করতে খারাপ কাজের যে একটি নোংরা পাহাড় আমরা প্রস্তুত করেছি কাদা ধুলো মাটির একটা পাহাড় প্রস্তুত করেছি আল্লাহ বলছেন সেটাকে দূর করে দেওয়া নয় সেটাকে খাঁটি স্মরণে পরিণত করে দেবেন বিশুদ্ধ তওবা যার মাধ্যমে ভুলকে আর কখনোই পুনরাবৃত্তি করা হয় না আন্তরিক অনুশোচনাবোধ জাগ্রত হয় মানুষ অনুতপ্ত হয় এই ধরনের তওবার ক্ষেত্রেই এই পুরস্কার লাভ হয় সাঈদিনা দাউজ আলা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফলে তিনি আরো উত্তম অবস্থায় উন্নীত হলেন একই ঘটনা আমরা দেখতে পাই দিন আদম আলাহিমের ক্ষেত্রেও ঘটেছিল তিনিও ছিলেন নবী কিন্তু কখন তিনি নবুওয়াদ পেয়েছেন ভুল করার আগে নাকি পরে আদম সালাম তিনি নবাদ পেয়েছেন তার সেই ভুল কাজটি করার পর তিনি যখন ভুল করলেন তাকে জান্নার থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো এবং এর পরেই তাকে নব্বাদ দেওয়া হয়েছে সুতরাং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভুলকে পুনরাবৃত্তি করা যাবে না যদি আমরা একই ভুল করতে থাকি তাহলে নিজেরাই নিজেদের ক্ষতি এবং ধ্বংস সাধন করছি কিন্তু যদি আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আরো উন্নত অবস্থায় উপনীত হতে পারবেন যখন দাউজ আলাহ ইসলামকে খিলাফত দান করা হলো আল্লাহ তাকে একটি আদেশ দিলেন এবং একটি নিষেধাজ্ঞা দিলেন আল্লাহ বলছেন অতএব তুমি মানুষদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করো নিষেধাজ্ঞা আল্লাহ বলছেন এবং কারণ এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয়ই যারা আল্লাহর পদ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহ দাউদুল্লা সাল্লামকে খেয়াল খুশির অনুসরণ করতে নিষেধ করছেন লক্ষণীয় বিষয় দাউদুল্লাহাম যখন ন্যায় বিচার করবেন তার ভিত্তি কি নিঃসন্দেহে যে কিতাব আলাহাম্মছেন দাউদুল্লাহামকেবর কিতাব যে শৈয়ত আল্লাহ দাউদামকে দিয়েছেন দাউদুল্লাহ সেই নির্দেশনার আলোকে তিনি ন্যায় বিচার করবেন আইন লিপিবদ্ধ সংরক্ষিত দাউদুল্লাহাম নিজের পক্ষ থেকে কোন আইন তৈরি করবেন না কিন্তু এর এরপরও আল্লাহ সুহাম্মাল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলছেন নিজের খেয়াল খুশিকে অনুসরণ করো না যে আইন আল্লাহ নির্দিষ্ট বাস্তবায়নের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জানিয়ে বলছেন যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আমরা যদি তুলনা করি আমরা দেখতে পাই আমরা বর্তমানে যে সমাজে রাষ্ট্রে বসবাস করি সেই আইনের ভিত্তিকই বর্তমানে আমরা মানবরচিত আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করছি সমাজ ব্যবস্থা পরিচালনা করছি গণতন্ত্র সমাজতন্ত্র শৈরতন্ত্র, ইত্যাদি আইনগুলোর সৃষ্টি হচ্ছে মানুষের খেয়াল খুশির উপর ভিত্তি করে মানুষের ইচ্ছা অনিচ্ছা মানুষের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে এগুলো হচ্ছে সে আইনের ভিত্তি যেখানে আলসু মহামতালা আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে দাউদ আলাহিস্লামকে সতর্ক করে দিয়ে বলছেন খেয়াল খুশির অনুসরণ করো এর বিপরীতে আমরা বর্তমানে যে আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করছি তার সৃষ্টি হচ্ছে মানুষের খেয়াল খুশির উপরে ভিত্তি করে এরপর কিভাবে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি। যেখানে দাউদ আলাহিসাল্লামকে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন খেয়াল খুশি অনুসরণ করো না এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে অপরদিকে আমরা বর্তমানে সম্পূর্ণ আইন সৃষ্টি করেছি মানুষের খেয়াল খুশি কামনা বাসনার উপরে ভিত্তি করে এরপর কিভাবে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা চাইতে পারি যার বর্তমান বাস্তবতা হচ্ছে আমাদের বিশ্ব পরিস্থিতি দেশের পরিস্থিতি মানুষের ইচ্ছা নিষ্ঠাকে অনুসরণ করার ফলাফল আল্লাহর পথ থেকে আমরা বিচ্যুত আমাদের উপরে নেমে আসছে নানা রকম শাস্তি দুর্যোগ আজাব বিপর্যয় এমনকি ইসলামী বিচার সংক্রান্ত ক্ষেত্রেও সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে এই খেয়াল খুশিকে অনুসরণ করা শাহেখ আনোয়ার তিনি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন ন্যায় বিচার সম্পর্কে এবং সরিয়া সম্পর্কে সেই বিষয়গুলো আমরা এখন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি শাহেখ আনোয়ার তিনি উল্লেখ করে বলছেন আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে আল্লাহ বিধি বিধিনিষেধকে বাদ দিয়ে নিজেদের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার উপরে ভিত্তি করে কাজ করা শাইক তিনি বলছেন এজন্য বলা হয়ে থাকে ন্যায় বিচার এটা হচ্ছে কাজের অন্তরে বিচারকের অন্তরে অর্থাৎ কাগজে কলমে সঠিক আইন লিপিবদ্ধ থাকতে পারে কিন্তু বিচারক যদি সেটাকে কোনো অজুহাতে বাস্তবায়ন করতে না চান তিনি চাইলেই সেখানে মার পেয়ে খুঁজে বের করতে পারবেন অজুহাত খুঁজে বের করতে পারবেন এজন্য বলা হয়ে থাকে ন্যায় বিচার আটকে থাকে বিচারকের অন্তরে শাহখানো তিনি বলছেন একমাত্র ন্যায় বিচার নিশ্চিত হতে পারে একটি ব্যবস্থার মাধ্যমেই যদি সেই সম্পূর্ণ ব্যবস্থা বা সিস্টেম হয় ইসলামিক সিস্টেম কেন কারণ হয়তো কোথাও রয়েছে সঠিক আইন ভালো আইন কিন্তু যারা সেই আইনকে বাস্তবায়ন করছে বা বিচারকের আসনে বসে আছে সেই বিচারক হচ্ছে দুর্নীতিগ্রস্ত নীতি বিবর্জিত অপর অপরদিকে হয়তো কোথাও বিচারক ন্যায়পরায়ণ কিন্তু আইনের ভিত্তি হচ্ছে মানবরচিত ব্যবস্থা আইন হচ্ছে ত্রুটিপূর্ণ আইন হচ্ছে নীতিহীন কাজে ন্যায় বিচারক আইন সে তো ওই আইনকেই বাস্তবায়ন করবে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হতে পারে বর্তমান মুসলিম বিশ্বে অধিকাংশ জায়গায় রয়েছে একই সঙ্গে মানবরচিত আইন নীতিহীন আইন এবং এর উপরে রয়েছে নীতি বিবর্জিত দুর্নীতিবাজ বিচারক অর্থাৎ দুইটি স্থানে ত্রুটি এবং সমস্যা আদালতের নামে যা বর্তমানে চালু আছে সেটা হচ্ছে জুদুমাত শেখ বিষয়গুলোর উদাহরণ দেখিয়ে তিনি বলছেন আমেরিকাতে আইন ব্যবস্থা নীতিহীন মানবরচিত আইন কিন্তু কখনো কখনো আপনি হয়তো সেখানেও একজন নীতিবান ন্যায়পরায়ণ বিচারক পেতে পারেন আবার হয়তো অনেক ক্ষেত্রে তাও পাবেন না যে সমন্বয় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজন সেটা হচ্ছে দুইটি বিষয় এক নম্বরে ভালো আইন সঠিক আইন এবং দুই নম্বরে নীতিবান বিচারক এবং এটা একমাত্র সম্ভব যখন আইনের উৎস হবে কুরআন এবং সন্নাহ ইসলামী আইন একই সঙ্গে বিচারকের অন্তর মন মানসিকতাও হবে ইসলামী ইমানি চেতনায় পরিপূর্ণ কিন্তু যদি কোনো বিচারকের অন্তর ইসলামী না হয় সে যত ভালো আইনই থাকুক না কেন এমনকি যদি কুরআন ডেস্কের উপরেও থাকে সেটা কোনো কাজে আসবে না বিচারকের অন্তর যদি আল্লাহর আইনের সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলে কোনো লাভ নেই যার বস্তমান বাস্তবতা আমরা বিভিন্ন মুসলিম দেশে দেখতে পাই অনেক আইন রয়েছে এখনও যেগুলো হচ্ছে ইসলামী আইন শরীয়তের আইন কাগজে কলমে লিপিবদ্ধ আছে যেমন পারিবারিক যে বিষয়াদি সেই সংক্রান্ত যে আইনগুলো মুসলিম পারিবারিক আইন বিয়েসাদী বিবাহ বিচ্ছেদ শিশু অধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীদের জন্য বিধবা নারীদের জন্য যে বিষয়গুলো এর অধিকাংশই এখনও মুসলিম বিশ্বে ইসলামী আইন সরিয়া কিন্তু এরপরও এই বিষয়গুলোতেও ন্যায় বিচার কেন প্রাপ্তি নিশ্চিত হয় না কারণ হচ্ছে যারা এই আইনগুলোকে বাস্তবায়ন করবে যে বিচারক সেখানে আসনে বসে আছে সে হচ্ছে দুর্নীতিবাদ সে তার মন মানসিকতা ইসলামী নয় ঘুষের লেনদেনে আপনি বিচার ব্যবস্থা শরিয়া যদি নিশ্চিত করতে পারি তাহলে সেখানে ন্যায় বিচার আসবে কিন্তু সরিয়া বলতে আমরা কি বুঝি যদি আইনের উৎস হয় সরিয়া যদি আইনের উৎস হয় কুরআন এবং সুন্না তাহলে আসবে ন্যায় বিচার কিন্তু এই যার দাবি আমরা জানাচ্ছি সরিয়া বলতে আমাদের অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই সরিয়া বলতে আমরা কি বুঝি যদি বলা হয় সরিয়া কার্যকর করা হবে সরিয়া আমাদের হবে সামাজিক আইনের উৎস আমাদের মনে কি চিত্র ফেসে ওঠে দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের মধ্যে সরিয়া সম্পর্কে রয়েছে একটি অস্পষ্ট ধারণা যখন আমরা বলি আমরা শরিয়া চাই আমরা সরিয়া চাই বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়টিকে মানুষ সরিয়া বলে ধরে নিচ্ছে তা মূলত সরিয়া নয় বরং সরিয়ার একটি ক্ষুদ্র অংশমাত্র जमन साधारण मानसिंग जिज्ञासा सरिया बुझे सरिया आईन कार्यकर मे कि चिंता जेगे उठे क्योंकि तक मानस जवाब खुनर क्या रजम कार्यकर करा तदाहरण दिए बमुक देश देखो आईनगुल कार्यकर कर सरिया वास्तवायन करा चोर हाथ काट खुणर किसास्यकर करी के रजम कर কিন্তু এখানে তো সরিয়ে সিং আবদ্ধ নয় এটা অবশ্যই ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা শুধুমাত্র একটি অংশ মাত্র হুদুদ বা অপরাধ বিষয়ক আইন ক্রিমিনাল ল কিন্তু আল্লাহ সু তিনি তার এত নবীদেরকে পাঠিয়েছেন অহি পাঠিয়েছেন কিতাব দিয়েছেন শুধুমাত্র এই বিষয়গুলো লেনদেন করার জন্য চোরের হাত কাটা ব্যবিতারীর রজম আর খুনির কিসাস কার্যকর করার জন্য যদি আমরা মানব সমাজের জনসংখ্যার পারসেন্টেজ দেখি কত পার্সেন্ট লোক চোর খুনি কিংবা ধর্ষক কত পার্সেন্ট লোক ব্যবচারী শুধু এদের মধ্যে আর বাকি জনগোষ্ঠী তারা কিভাবে তাদের জীবন যাপন করবে তারা কিভাবে তাদের সামাজিক অর্থনৈতিক আন্তর্জাতিক করবে। সেখানে কোন আইন কোন সমাজ ব্যবস্থা কার্যকর হবে চোর খুনি ধর্ষক ব্যভিচারী এরা হচ্ছে সমাজের ক্ষুদ্র একটা অংশমাত্র ইসলাম শুধুমাত্র এদেরকে নিয়ে সীমাবদ্ধ নয় বাকি যে মানুষেরা আছে তাদের উপরেও সরিয়া আইন কার্যকর হবে তাদের উপরে রয়েছে সরিয়ার বিভিন্ন প্রেক্ষাপট এবং বহুমাত্রিকতা ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হদুদ বা সামাজিক অপরাধ সম্পর্কিত বিষয়গুলো যে শরিয়া আমরা চাচ্ছি বা যে শরিয়া আমাদের প্রয়োজন সেটা একটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এবং সেই ভিত্তি হচ্ছে আদল বা ন্যায় বিচার সবার জন্য ন্যায় বিচার কোন একজন ব্যক্তি যদি আদালতে যায় সেখানে সেই ন্যায় বিচার পাবে এটা নিশ্চিত করবে সরিয়া বিচারক সকলের প্রাপ্য অধিকার রক্ষা করে ন্যায়পরায়তার সঙ্গে বিচার করবেন ন্যায় প্রতিষ্ঠা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিপূর্ণভাবে অর্থ হচ্ছে আল্লাহর সম্পূর্ণ দিনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা শেখ আনোয়ার তিনি এই বিষয়টিকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের খুলাফায় রাশেদিন বা চার খুলিফার জীবনের তারা কিভাবে সরিয়াকে বাস্তবায়ন করেছেন সেখান থেকে সরিয়ার বিভিন্ন মাত্রা বহুমাত্রিকতাকে তিনি এই উদাহরণগুলোর মাধ্যমে ব্যাখ্যা করেছেন প্রথমে তিনি উল্লেখ করেছেন আউ বকরান্ন খিলাফতের কথা আউ বকরান্ন তিনি ছিলেন প্রথম খলিফা এবং ইতিহাসে আমরা দেখতে পাই না যে আউ বকরান্ন সময়ে কোন ব্যভিচারীকে পাথর ছুরে হত্যা করা হয়েছে বা তার উপরে রজম কার্যকর করা হয়েছে যদি শুধুমাত্র চোরের হাত কাটা খুনির উপরে কিসাস কার্যকর করা এবং ব্যভিচারীকে পাথর ছুরে মারা এতটুকু সরিয়া হতো তাহলে তো কোনো ব্যবচারীকে আউ বকরের সময় পাথর মারিয়ে হত্যা করা হয়নি তার মানে কি সেখানে সরিয়া কার্যকর করছিল না অবশ্যই না বরং এই ঘটনাগুলো আউবকুরা তানুর সময়ে ঘটেনি এ সংক্রান্ত কোন বিচার সেই সময় উঠে আসেনি অত যে রাজিত লহ্ন তিনি দিন রাত ব্যস্ত ছিলেন সরিয়াকে বাস্তবায়ন করতে তাহলে কোথায় তিনি সরিয়াকে বাস্তবায়ন করেছেন কিভাবে করেছেন আউ বকুর রাজিত আহ সরিয়াকে বাস্তবায়ন করেছেন ইসলামের বিশুদ্ধ রূপকে সংরক্ষণ করার মাধ্যমে দিনের ক্ষেত্রে কোন ধরনের ছাড় বা আপোষ ঘটতে না দিয়ে আউবকুর আদিউ লহ মুরতাদ্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামের বিশুদ্ধতাকে তিনি সংরক্ষণ করেছেন এবং এর মাধ্যমে তিনি একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্রের ভিত্তি নির্মাণ করেছেন এটা ছিল সরিয়ার বাস্তবায়ন এবং তার সময়ের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি যার মাধ্যমে তত্ত্বাবধান করা হয়েছে সেটাই হচ্ছে সরিয়া পরবর্তীতে খলিফা হলেন ওমর ইবনুল খাত্ত রিউল্লানহ তিনি আউ বকর রীত্নিপ্লেস করলেন তার সলাভিষিক্ত হলেন এবং আউবকর রেখে যাওয়া একটি স্থিতিশীল রাষ্ট্রকে তিনি পেলেন ইসলামী রাষ্ট্র বা ইসলামী খিলাফা ততদিনে সুশৃঙ্খল হয়ে উঠেছে বিশৃঙ্খলা দূর হয়েছে কাজেই ওমর রদি তুল্লাহ্ন এদিকে নতুন কিছু করার দরকার ছিল না অলরেডি আউ বকর আদিতাহ একটি স্থিতিশীল রাষ্ট্রকে তার জন্য রেখে গিয়েছেন অমর আদিতাহ তিনি কাজ করলেন খিলাফাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করার জন্য বিভিন্ন অবকাঠামো ইনস্টিটিউশন নির্মাণ করার প্রয়োজন তিনি অনুভব করলেন কারণ রাষ্ট্রের যে স্থিতিশীলতা প্রয়োজন সেটা অলরেডি অর্জিত হয়ে গেছে প্রয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের অমর আদিত্য লহ নির্মাণ করলেন প্রতিষ্ঠা করলেন আর বা রাজস্ব অফিস সেখান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সেনাবাহিনীকে বেতন ভাতা ইত্যাদি প্রদান করা হতো অমর আদিত্য লহ মুসলিমদের মধ্যে জমি জমা বন্টনের জন্য প্রয়োজনীয় আইনকানুন চালু করলেন একই সঙ্গে রাস্তাঘাট নির্মাণ সহ মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সেবার ব্যবস্থা করলেন আরেকটি মহা গুরুত্বপূর্ণ বিষয় যা সরিয়া বাস্তবায়নের অংশ সেটা নিয়েও অমর রাজ্য বান্ধব পরিকল্পিতভাবে একটি বড় কাজ করেছেন সেটা হচ্ছে জিহাদকে তিনি চারদিকে ছড়িয়ে দিয়েছেন তিনি পারস্যদের সঙ্গে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ শুরু করেছেন এবং ওমর ইবনুল খাত্তাব রাজেতুলাহুর মৃত্যুর আগে অলরেডি তিনি পারস্য সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে নির্মূল করেছেন নিশ্চিহ্ন করেছেন এই পারস্য সাম্রাজ্যের ভূমিকা কি ছিল পারস্য সাম্রাজ্য ছিল ইসলাম প্রচারের একটি বড় বাধা ইসলাম পূর্ব দিকে বিস্তার লাভ করবে তার মধ্যে একটি বড় দেয়াল হচ্ছে এই পারস্য সাম্রাজ্য ইসলামকে পূর্ব দিকে বিস্তার থেকে আটকে রেখেছিল এই পারস্য সাম্রাজ্য ওমর ইবনুল খাত্তাব রাজে তুলানহ তিনি সেই দেয়ালকে ভেঙে দিলেন চুরমার করে দিলেন যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী তৃতীয় খলিফা উসমান ইবনে আফান রাজি তুল্লাহন সময়ে ইসলাম সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া জুড়ে বুখারা সমরকন্ এমনকি চীনের সীমানা পর্যন্ত তুর্কিস্তান পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করল সমগ্র সেন্ট্রাল এশিয়াতে ইসলাম বিস্তার লাভ করল যেটা পারস্য সম্বন্ধে টিকে থাকলে কখনোই সম্ভব ছিল না উসমান রাজি উল্লাহন তৃতীয় খলিফা তিনিও সরিয়া বাস্তবায়ন করেছেন উসমান রাজি উত্তাহুর সময়ে সরিয়া বাস্তবায়নের রূপ কি ছিল তিনি খুবই জরুরি একটি বিষয় নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে কোরআনকে সংরক্ষণ করা এবং লিপিবদ্ধ করা সরিয়া বাস্তবায়ন করা একই সঙ্গে তিনি খিলাফার বিস্তৃতি ঘটিয়েছেন পূর্ব দিকে উত্তর দিকে আফ্রিকার শেষ সীমানা পর্যন্ত এই বিজয় ধারাকে অব্যাহত রাখা এটাও ছিল ইসলাম এবং সরিয়া বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ দিক চতুর্থ খলিফা আদিরাজিতানহ তিনি ব্যস্ত ছিলেন মুসলিম উম্মার আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতগুলোকে নিরসন করার জন্য আলী রাজিতাফার চার বছরের মেয়াদে আভ্যন্তরীণ সংখ্যা দূর করার দিকে মনোযোগ দিয়েছিলেন যে সংখ্যা শুরু হয়েছিল উসমান রাজি উল্লোর খিলাফতের একেবারে শেষ সময়ে হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য আলী রাজিত চার বছর সময় ব্যয় করেছেন পরবর্তীতে মুয়াবি আইবনে আবি সুফিয়ান রাজি উল্লু তার শাসনামলে তিনিও অন্যান্য প্রয়োজনে বিষয়গুলোকে সমাধান করেছে নিষ্পত্তি করেছেন মোয়াবিয়র রাজিতাহ তিনি প্রথম ইসলামিক নেভি বা নৌবাহিনী চালু করেছেন কারণ সেই সময়ে মুসলিমদের প্রয়োজন ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মুসলিমদের প্রয়োজন ছিল সমুদ্র শক্তির রোমান সাম্রাজ্যের উত্তর দিকে তাদের ছড়িয়ে পড়ার প্রয়োজন ছিল কাজেই মোয়াবিয়া রাজিতাহ তিনি ইসলামী নেভি বা নৌবাহিনীকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাও ছিল শরিয়া সরিয়া বাস্তবায়নের একটি অংশ সুতরাং এই উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি শরিয়া একটি বহুমাত্রিক বিষয় এর বহু মাত্রা বহু দিক রয়েছে শুধুমাত্র একটি অংশ অপরাধের উপরে অপরাধী নির্ধারণ করেছেন সেটা বাস্তবায়নের বরংকর অন্তর্ভুক্ত যার ফলে আমরা দেখতে ওমর ইবনুল খাত্তা বাদিত সময় কিংবা অন্যান্য খলিফাদের সময়ে সম্পূর্ণ খিলাফার মধ্যে শান্তি এবং নিরাপত্তা ছিল একজন ব্যক্তি মুসলিম বিশ্বের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নির্বিঘ্নে নিরাপদে সফর করতে পারতেন এবং সম্পূর্ণ সফরে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভীতি তার মধ্যে কাজ করত না শান্তি এবং নিরাপত্তা ইসলামী সাম্রাজ্যের মূল বৈশিষ্ট্য মুসলিমরা নিশ্চিন্তে তাদের অর্থনৈতিক লেনদেন ব্যবসা কার্যক্রম চালাতে পারতেন দোকান খোলা রেখে তারা সালাতে চলে যেতে পারতেন এটাই হচ্ছে শরিয়া বাস্তবায়নের ফলাফল শান্তি এবং নিরাপত্তা সুখ এবং সমৃদ্ধি যেটা আমরা বর্তমানে খুঁজছি শুধুমাত্র অপরাধী আইন বাস্তবায়নের মধ্যেই সরিয়া সীমাবদ্ধ নয় তবে হ্যাঁ অবশ্যই এটা সরিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ অপরাধ বা অপরাধীদেরকে দমন না করে কিছুতে নিরাপত্তা বিধান করা সম্ভব নয় কিন্তু শুধুমাত্র এটাই একমাত্র শরিয়া নয় শরিয়া একটি বিস্তৃত বহুমাত্রিক একটি বিষয় ইসলামিক জীবন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি বিষয় সরিয়ার অন্তর্ভুক্ত ইকামতে দিন অর্থাৎ আল্লাহ মহাম্মদার দিনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে শরিয়া। যে প্রসঙ্গে শায়েখ আনোয়ার সুরিয়া সম্পর্কে আলোচনা করেছেন সেই বিষয়টি কি ছিল যখন আল্লাহ সুমাত দাউদামকে নিষেধাজ্ঞা জানিয়েছিলেন তুমি খেয়াল খুশির অনুসরণ করো না শাসকদের জন্য খেয়াল খুশি অনুসরণ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমস্যা হচ্ছে ইসলামিক কাজের ক্ষেত্রে আমরা পরস্পরের মধ্যে দেখা যায় নিজেদের মধ্যে আমরা খেয়াল খুশি অনুসরণ করি একজনের সঙ্গে অপরজনের কোন একটা সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান না করে নিজেদের ইচ্ছা নিচ্ছাকে আমরা প্রাধান্য দিই এরপর পৃথকভাবে আমরা চলতে থাকি উপরন্তু এই সমস্যা সমাধান না করার ক্ষেত্রে আমরা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করি ইসলাম আমাদের পারস্পরিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করছে না বরং আমাদের পারস্পরিক সম্পর্ককে বৈধতা দেওয়ার জন্য আমরা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করছি হিংসা এবং খেয়াল খুশির অনুসরণ এটা আমাদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে ইসলাম নিয়ন্ত্রণ করছে না অথচ আমাদের উচিত ছিল নিজেদের মনের এই খেয়াল খুশিকে দমন করে সেখানকে ইসলাম সেখানে ইসলামের আদেশগুলোকে প্রাধান্য দেওয়া নিজেদের হিংসা খেয়াল খুশি ইচ্ছা অনিচ্ছা এগুলোকে দমন করে সেখানে শরিয়াকে অনুসরণ করা যেদিকে ইসলাম যাবে সেদিকে আমাদের খেয়াল খুশিকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে নফসের জিহাদ নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করা নয় বরং আল্লাহর ইচ্ছা অনুসারে কাজ করা আল্লাহ ইচ্ছাকে প্রাধান্য দেওয়া আল্লাহর দেখানো পথে আল্লাহর দেখানো মানহাজে কাজ করা নিজেদের মন উপায় নয় নিঃসন্দেহ এটা একটি কঠিন কাজ খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ দিহাত যেটাকে বলা হয়ে থাকে আল্লাহ করার জন্য আল্লাহ আল্লাহ সুহাম্মাল যা চাচ্ছেন আমরা সেটাকে অনুসরণ করছি এটাই হচ্ছে ইসলামের মূল কথা আল্লাহর কাছে নিজের বর্ষতা স্বীকার করে নেওয়া এটাই ইসলামের অর্থ আত্মসমর্পণ করা নিজেকে সঁপে দেওয়া নিজের ইচ্ছাকে দেওয়া আল্লাহর কাছে সেটাই আল্লাহ আমাদের কাছে যাচ্ছেন নিজেদের খেয়াল খুশিকে নয় সামি ও আতা আমরা শুনলাম এবং মান্য করলাম ও সাল্লাহআ আলাহ সঈদিন